ফসেন হসনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন على আলা রসুল আমিন ওাল আলিহি ও আসহাবিহ بعد আমি তুপুস্থি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 তারা বিভিন্নভাবে মুসলিমদের ঠাট্টা বিদ্রুপ করার কাজে লেগে থাকত বর্তমানেও এমন জাহিল শ্রেণীর বহু লোক রয়েছে যারা আল্লাহর মুমিন বান্দাদের বিরোধিতায় নিজেদের চালিয়ে যাচ্ছে। সব কাজে সব ব্যাপারে এরা একনিষ্ঠ মুমিন মুসলিমদেরকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে এজন্য মোমিন মুসলিমদেরকে বিশেষ করে যারা দায়ী যারা মানুষকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয় আর যারা পৃথিবীতে আল্লাহর বিধান কায়েমের লক্ষ্যে রাসুল্লা সাল্ল অনুসরণে কাজ করে যাচ্ছে তাদেরকে আপন কাজে মনোযোগী থাকার জন্য অবশ্যই বাস্তবায়নে সামনে এগিয়ে যেতে হবে আল্লাহ তার রাসুলকে উদ্দেশ্য করে বলেছেন করার অভ্যাস গড়ে তুলো সৎ কাজের আদেশ দাও এবং মূর্খ জাহিলদের থেকে দূরে থাকো অপরে কায়াতে আল্লাহ থেকে ইসলাম কবুলকারীদের তারা যখন অবাঞ্চিত বাজে কথাবার্তা শ্রবণ করে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ তোমাদের প্রতি সালাম আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না অপর আরেক আল্লাহ তারা আনুগত্যশীল বান্দাদের সম্পর্কে বলেন বলেনা রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ লোকেরা সম্বোধন করে তখন তারা বলে সালাম তুই উপস্থিতি মূর্খ জাহেলেরা সব সময় নিজেদের ভিত্তিহীন মতপথের পথের উপরই যুক্তিতর্ক উপস্থাপন করে থাকে তাদের যা বুঝে আসে সেটাকেই তারা হক মনে করে কোরআন হাদিস কি বলে তার প্রতি তারা কোনো ভূক্ষেপই করে না এজন্যেই তাদের সঙ্গ দেয়া তাদের মন কথাবার্তা শ্রবণ করা মুমিনদের বৈশিষ্ট্য নয় মুমিনদের গুণ বা বৈশিষ্ট্য হল তাদেরকে এড়িয়ে চলা তাদের থেকে দূরে থাকা আমাদের প্রিয় নবী সাল এই গুণের অধিকারী ছিলেন আমরা তার পবিত্র জীবনের দিকে লক্ষ্য করলে দেখতে পাই তিনি তার সারাটা জীবন বিশেষ করে নবুয় লাভের পর থেকে হিজরতের আগ পর্যন্ত ১৩ বছরের জাহেলদের এড়িয়ে চলেছেন জাহেলদের কথায় কান না দিয়ে এবং জাহেলদের ঠাট্টা উপহাসের প্রতি ভূক্ষেপ না করে শতভাগ মনোযোগের সাথে আপন কাজে নিবিষ্ট ছিলেন নিজ দায়িত্ব পালনে সজাগ থেকেছেন মূর্খ জাহেলদের ষাটটা উপহাস তার কাজের গতিকে কখনোই মন্থর করতে পারেনি জাহেলরা তাকে পাগল বলেছিল গণক জাদুকর বলেছিল এমন নানান তিরস্কার করেছিল তিনি তাদের কথায় বিন্দুমাত্র কর্ণপাত করেননি তাদের বিরোধিতায় কখনোই পিছু হটেননি বরং তিনি আরো উদ্যমী হয়ে তহেদের দাওয়াত দিয়েছেন মূর্তি পূজারীদের মিথ্যা মা অসারতা অক্ষমতা বর্ণনা করেছেন সুতরাং এটা আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে আজও যারা রাসুল্লাহ সালাহ আলি সাল্লামের মোবারক মানহাজ অনুযায়ী দিনের দাওয়াত দেবে তার সুন্না অনুযায়ী দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকবে তাদেরকেও নানানভাবে মূর্খ জাহেলদের তরফ থেকে বিভিন্ন কটুকথা ও তিরস্কার শুনতে হবে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 পক্ষান্তরে তাদেরকে পণ্ডিত বিদ্যান ভাবা হয় যাদের ডিগ্রী আছে সার্টিফিকেট আছে কিন্তু প্রকৃত ব্যাপার হচ্ছে ইসলামের দৃষ্টিতে জাহেল হলো তারা যাদের দিনের কোন জ্ঞান নেই যারা আল্লাহর হুকুম জানে না হালাল হারামের ব্যবধান সম্পর্কে তোয়াক্কা করে চলে না এবং সঠিক বিষয় সম্পর্কে জানার প্রতি আগ্রহ দেখায় না দুনিয়াবি সার্টিফিকেট আছে কি নেই এটা ধর্তব্য না যে ব্যক্তি দিনবিমুখী সেই জাহেল চাই সে যত উচ্চ সার্টিফিকেট ধারিয়ে হোক না কেন ফকিহ গন্ত এমন লোকদেরকে জাহেল বলেন যারা সমসাময়িক বিশ্ব পরিস্থিতি সম্পর্কে অজ্ঞ থাকে এই সম্পর্কে প্রসিদ্ধ যার জানাশোনা নেই সে জাহেল এভাবেও বলা হয়ে থাকে মান্লাফ আহ জামা আনিহ ফাহু আহেল যে তার সমসাময়িক অবস্থা সম্পর্কে জানে না সে জাহেল অর্থাৎ কারো হয়তো অনেক পাণ্ডিত্য আছে